সালামাহ রদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সাথে সাথেই আমরা নাবী সাল্লাল্লাহ আল্লামের সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম